সম্মানিত উপস্থিতি অনেক সময় দেখা যায় যে অনেক মসজিদও যখন একামত দেওয়া যায় তখন অনেক মুসল্লি তখন সালাতা দেয় করতে থাকেন ইভেন কি আমরা দেশের বেটা বেশি দেখা যায় ইমাম সাহেব জামাতের নামাজ ফোড়া বা একামত দিলেন ও সময় আরো জনের নামাজিরা বা আরোজনের নামাজা অথচ রসদালামেনি দেশে গিয়া ইজা উকিমাতলা সালাতা ইল্লাল মকতুবা যখন কোন একামতই যায় মানে ফরজ সালাতেরালাতের কই অন্য কোন সালাত নাই সালাদ ছাড়া যে সালাতের লাগিয়ে একামত করা হয়েছে মানে ফরজ সালাতের গুরুত্ব আপনি আপনি যখন কোন জিনিস অধিক গুরুত্বপূর্ণ তখন কম গুরুত্বপূর্ণ বিষয়টারে বাদ দিতে হয় যে এইখানে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জামাতে অনেক সময় মাসা টাস্তা দিয়ে উল্টা পাল্টা দিয়া বা যদি একবার তাশাহুদ ফাও তখনও তুমি কী করবা আগে সুনত ফড়িবা না সুনদ নামাজ নফল নামাজ গুরুত্বপূর্ণ নামাজ ফরজ নামাজ আর ফরজ নামাজ যখনামত হয়ে তখন আর কোনো নামাজ নেই আল্লাহ বুঝার তৌফিক দান হরক্ষা আমরা যথাযথভাবে গুরুত্ব সহকারে ফরস সালাদটা আদায় করি ফরত সালাতর ফলে আপনার যদি জুহর বা যদি আপনার ছুটি যায় তাহলে আপনি এটা ফরে আদায় করতে পারবা এই সুযোগ আল্লাহন তাল সুস আল্লাহ মাধ্যমে আমরা জানাই দিস আল্লাহ সুমাহ আমরা এই তৌফিক দান হরক্ষা দেওয়ার সুসালসলামের সুন্দর আমরা সালাত আদায় করি ওসলাল মাহমুদ ওয়াল আলহি